আনাস রাদিয়ত আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা আলাইস্লামকে কবিরাহ গুনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আল্লাহর সঙ্গে শরিক করা পিতামাতার অবাধ্য হওয়া কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া গুন্দর আবু আমির বাহজ ও আব্দুল সামাদ রহমতুল্লা আলহি সুবর রহমতুল্লা আলহী হতে বর্ণনায় ওহাব রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন